প্রিয় দর্শক শ্রোতা ভাইবোনা আমরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আহ উচ্চ মাধ্যমিক স্তরের আগে দেবিস কিছু সিলেবাসের অংশ নিয়ে আজকে যে আলোচনা হবে যে বিষয় নিয়ে সেটা হচ্ছে কবরের ফিতনা সম্পর্কে কবরের ফিতনা বলতে কি বোঝানো হয় সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। কবরের বলতে হয়। দুইজন ফেরস্তা যে একজন মানুষের মৃত্যুর পর তাদের কাছে আসবে এবং তাদেরকে যে প্রশ্নগুলো করবে যেই প্রশ্নগুলো আমরা সবাই জানি তিনটি প্রশ্ন সাধারণত প্রত্যেক ব্যক্তিকে করা হবে তার প্রতি বালক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যে প্রশ্ন করছেন ফিতনা। মানে কবরের পরীক্ষা। চাই তাকে দাফন করা হোক বা নাই হোক অনেক সময় অনেকে মনে করেন কেউ কাউকে দাফন করা না হলে তাকে কি জন্য আপনার প্রশ্ন করতে আসবে না দাফন করা হোক বা নাই হোক হ্যাঁ প্রশ্ন করা হবে তখন আল্লাহ জুলসাহ যারা ইমানদার তাদেরকে আপনার স্থির করবেন তারা সঠিকভাবে উত্তর দিতে পারবে তারা বলবে রবী আল্লাহ আমার প্রতিপালক হলেন আল্লাহ এবং আমার দিন হচ্ছে ইসলাম এবং আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল আলি হুবসাল্লাম তাহলে একজন মুমিন ব্যক্তি সঠিকভাবে তিনি উত্তর দিতে পারবেন আল্লাহ জুসাহানু তাকে দৃঢ়পদ করবেন এতে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ কিন্তু জালিম যারা আছে जोलम करना काफे बरतम जिज्ञासा करें तुम्हारा रब के तुम धर्म की तुम नबी के राम সে এই মুসলমানদের এই উত্তর গুলা সে সঠিক ভাবে দিতে পারবে কারণ কঠিন কোনো কিছু না কিন্তু মুনাফিক তারা বলবে বলে আমি তো জানি না তবে আমি মানুষদেরকে দুনিয়াতে এর উত্তর দিতে শুনেছিলাম তখন আমি সেই উত্তরে দিয়েছিলাম সেটা আমি জানতাম এক সময় সেটা হচ্ছে হজরত আনাসম হাদিস তিনি বলেন রসুল করেন فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن فيقول واشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار فقد أبدلك الله به مقعدا في الجنة قال فيراهما جميعا يعني المقعدين وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقول الناس يقال له دا لا دريت ولا تليت ويضرب بمطرقة من حديد ضربة فيصيح سيحة يسمعها من يليه غير الثقلين نهي رسول أكبر مستثم بلسان جو كون كونو بانده كي تار كبر مدر اخوا بي اعبونك تار شاتيرا جاراتا كي كبر كونو بداية ديشة چلين এবং এই চলে যাওয়ার সময় কিন্তু তাদের জুতার আওয়াজ শুনতে পাবে সে কবরস্থ ব্যক্তি এমন সময় যখন তার সাথীরা চলে যাবে এমন সময় দুইজন ফেরস্ত আসবে এবং তাকে বসাবে বসিয়ে বলবে মাকুমতে যে তুমি এই ব্যক্তি মানে মোহাম্মদাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তুমি আহ কি জানো মোহাম্মদ সম্পর্কে কি জানো তখন ইমানদার ব্যক্তি বলবেন সেটা তুমি একটু দেখে নাও হম এবং বলবে ফিল আব্দিমা যে আল্লাহু তোমাকে এর পরিবর্তে জান্নাত একটি জায়গা দিয়েছেন তখন সে কিন্তু উভয় জায়গা দেখতে পাবে এটা হচ্ছে তার আপনার খুশির জন্য যে তখন তাকে যখন দেখানো হবে জাহান নামের জায়গা এবং বলা যে ওটার পরিবর্তে জায়গা হয়েছে দেখবে তখন তার খুশি বেড়ে যাবে সে জাহান নাম থেকে যে মুক্তি পেল এই জন্য তার খুশি লাগবে আর মুনাফেক এবং কাফির ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে যখন রসুল এখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তারা বলবে লা আমি তো না। হ্যাঁ কুন তো কুর বাড়া বলতো আমি তা বলছিলাম যে নিজে বুঝে শুনে জানার চেষ্টা করি চেষ্টা করে ওলা ইথ এবং না তুমি কোরআন পড়েছ কিছুই করে না হাদিস কোনটা পড়ো নাই এবং এরকম ভাবে নিজে কষ্ট করে জানার চেষ্টা করি আর কিছু হয়নি হুম অর্থ অর্থ তালাইতের কেউ বলেছেন যে কেউ বলেছেন যে যারা জানতো তাদেরকে জিজ্ঞাসা করি যে তাদের অনুসরণ কাজ হয়ে যেত হুম সুতরাং এটা বলা হবে এবং তাকে ছাড় দেওয়া হবে না বলা হচ্ছে যে তাকে আপনার লোহার একটি হাতুড়ি দিয়ে তাকে মারাত্মকভাবে আঘাত করা হবে এবং তখন সে এই আঘাতের চোটে সে এমন এক চিৎকার ভয়ঙ্কর একটি চিৎকার যে চিৎকার তার আশেপাশের আপনার মানুষ এবং জিন ছাড়া সবকিছুই শুনতে পাবে এই আমরা দেখতে পাই মাঝে মাঝে যে কবরের পাশে অনেক গরুকে যদি বাঁধা হয় কিছু কিছু গরুকে বাঁধার পর মানুষে দেখতে পেয়েছে আমরা ছোটবেলা দেখেছি যে কবরের পাশে বাঁধা হলে আপনার দড়ি ছিটে সেই আপনার ছেড়ে আপনার গরুগুলা পালিয়ে যায় এটার কারণ কি কারণ হচ্ছে যে সে তো শুনতে পায় ওই শাস্তির ব্যাপারটা যাই হোক এই গেল আপনার কবরের কথা। এখন আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে কবরের নিয়ামতের কথা এবং শাস্তির কথা সেটাও এটার আনুষঙ্গিক সেটা আমাদেরকে জেনে নিতে হবে যেই ব্যক্তি মারা যান সে অবশ্যই সে তার প্রতিদান পাবে খেয়ে ফেলুক অথবা তাকে জালিয়ে ফেলা হোক কি জ্বালিয়ে যদি ছাই বানিয়ে দেওয়া হয় এবং এই ছাইগুলো যদি বাতাসে উড়িয়ে দেওয়া হয় অথবা কাউকে যদি শুলিতে উঠানো হয় অথবা কেউ যদি আপনার সাগরের মধ্যে ডুবে মরে যায় তারপরে তার আপনার এই এবং কবরের যে শাস্তি এবং কবরের যে নামত এটা কিন্তু আবার রুহের উপর হবে এবং আপনার শরীরের উপর হব হবে কেউ মনে করবেন না যে কোন একটার উপর হবে কেউ মনে করছে শুধু রুহের উপর হবে না এবং অবশ্যই আপনার দেওয়া হবে মানে শরীরও অনুধাবন করতে পারবে শরীর যে করতে পারবে না তা না হম এরকম ভাবে আরেকটি কথা হচ্ছে যে কবরের যে শাস্তি সেটা কিন্তু জালিমদের জন্য হবে জালিম এটা কাফেরও হতে পারে चाहे मुनाफिक होते चाहन साधारण पापी होते ईमानदार पापी सब ही होते मानी जे निजेपर जोम कर भाव तारबर शास्त्रिटकु रहा الله جل شانه اي ব্যাপারটুকো সূরা আনআমের 93 নম্বর আয়াতুল মধ্যে বলেন: وَلَوْ تَرَى وَلَوْ تَرَأَى الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنفُسَكُمْ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى যে আপনি দেখবেন রসুল কে আল্লাহ বলছেন যে আপনি দেখবেন যখন জালিমরা আপনার মৃত্যুর সংকট হয় মৃত্যুর একবারে মানে একবারে নিকুটে চলে আসে तक अपनी जालिम दे के देखें कम्ला के तरह हाथ बाड़िए दीच रिजु अंग तुम्हारा निजे जीवन के बेर द এবং তার যে নিদর্শন সমূহ সেগুলো থেকে তোমরা দম্ভ ভরে হম আপনার অহংকার ভরে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে এই কারণে তোমাদেরকে আজকে শাস্তি দেওয়া হবে লাঞ্ছনা করে শাস্তি এরকম ভাবে আল্লাহ আল্লাহ বলেন যে আপনার তাদেরকে মানে ফেরাউনের আপনার দলের বলা হচ্ছে মানে ফেরাউন এবং তার অনুসারে যারা তাদের সম্পর্কে বলা হয়েছে যে এই আগুনের উপর তাদেরকে উপস্থাপন করা হচ্ছে বলা হবে যে ফেরেস্তাদের কাল্লা বলবেন যে তাদেরকে প্রবেশ করাও কঠিন শাস্তির মাঝে যে তাদেরকে কুষ্টি কঠিন শাস্তি দেওয়া হবে এইটা হচ্ছে দিন বলা হবে এর আগে সকাল সন্ধ্যায় তাদেরকে আপনার আগুনের উপর উপস্থাপন করা হবে সেটা কখন সেটা হচ্ছে কবরের জীবনে সম্পর্কে দুইশো নম্বর একটা হাদিস নম্বর হচ্ছে দুই হাজার আটশত সাতষট্টি এই হাদিসের মধ্যে রসুর আকরম সুসম বলেন যেহু হ্যাঁ আপনার কবরের শাস্তির আওয়াজ শুনে দাফন না করতে তাইলে আমি আল্লাহ দোয়া করতাম যেন কবরের শাস্তি তোমাদেরকে শুনিয়ে দিতেন যে আমি শুনতে পায় রসুল শুনতে পেতেন হ্যাঁ কিন্তু বলো যে তোমরা শুনতে পেলে তোমরা কবরের মধ্যে মানুষকে দাফন করতে চেষ্টা করবে না হ্যাঁ এই কারণে আমি আর দোয়া করছি না অথবা আমি দোয়া করতাম তারপরে সুরমুসুল ইসলাম সাহেবের দিকে ফিরে বলছেন যে তাউ মিন আদাবিল কবর যে তোমরা আল্লাহর কাছে জাহান্ন শাস্তি থেকে আশ্রয় কামনা করো তখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি জাহান্নামের শাস্তি থেকে তেমনি ভাবে তিনি বললেন মিন আদাবিল কবর যে তোমরা কবরের আজব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও তখন সাহাবেকরাম বললেন মিন আদাবিল কবর যে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজার থেকে তাইলে এইখানেও কবরের শাস্তি এবং কবরের আপনার কবরের শাস্তির কথা এখানে উপস্থাপন করা হয়েছে সুতরাং সালামের আগে এই দোয়াটা করতেন মানে হচ্ছে হি আল্লাহ যে আমি আপনার আশ্রয় চাচ্ছি জাহান শাস্তি থেকে এবং কবরের শাস্তি থেকে এবং আপনার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে এবং যে আসবে তার নিকৃষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি তাই এখানেও কবরের আজাবের কথা এসেছে সুতরাং এহাদিসারাও কবরের রাজাব প্রমাণিত হলো হম এখন কথা হচ্ছে যে আপনার কবরের যে আজাব দেওয়া হবে তার অনেকগুলো কারণ আছে সেই কারণের কয়েকটি কারণ আমরা এখানে চেষ্টা করছি কবরে যে শাস্তি দেওয়া হয় তার পাঁচটা কারণ আমরা এখানে উল্লেখ করবো এক নম্বর হচ্ছে চুগুল খড়ি করা অনেকে আছে একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে দিয়ে ঝামেলা পাকায় চুগুল খড়ি এটা এই চুগুল খড়ি করলেও কবর শাস্তি দেওয়া হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পশ্রাব থেকে পবিত্রতা ভালো করে তার অন্যকে বলা সেটা হচ্ছে গিবদ সেটা করলেও কবরের শাস্তি দেওয়া হবে চার নম্বর হচ্ছে বেবিচার যদি কেউ করে এই বেবিচারীদেরকেও কবরের শাস্তি দেওয়া হবে পাঁচ নম্বর যারা সুদ খায় তাদেরকেও কবরের শাস্তি দেওয়া হবে এখন কথা হচ্ছে যে কবরের শাস্তি দিকে আমরা কিভাবে মুক্তি পাবো সেটা আমাদের আল্লাহর আনুগত্য করে এবং সবসময় নিজের আত্মসমালোচনা করে সর্বদা এবং আল্লাহর পথে পাহাড়ি করে এবং এরকম ভাবে সুরে তাবা রাখা পরে এবং সেটাকে মুখস্থ করে সেটা কবরের আজাব থেকে মানুষকে রক্ষা করবে এই হইল আপনার নাজাদ পাওয়ার হুম আসল আপনার কারণ আরেকটি ব্যাপার হচ্ছে যে কবরের যে সুখ এই কবরের সুখটা কিন্তু যে রসুল্লা সালাম একদা এক মোমিন সম্পর্কে তিনি বলেন যে যখন সে দুইজন ফেরিস্তার উত্তর দিবে কবরের মধ্যে যে আগে বলেছিলাম আমরা দুইজন ফেরস্তা এসে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর দেওয়ার এই হাদিসটা আমরা পাই বিশেষ করে আপনার মুসর আহমদের মধ্যে দুইজন ফেরেস্তার যখন প্রশ্ন করবে ইমানদারকে সে সঠিকভাবে উত্তর দিতে পারবে তখন আপনার একজন আহ্বানকারী আকাশ থেকে আহ্বান দিয়ে বলবেন যে আমার বান্দা সত্য কথা বলেছে সুতরাং যে তোমরা এই গেট দিয়ে আপনার ক জান্নাত থেকে আপনার সুগন্ধি আসবে জান্নার থেকে বাতাস সুবাতাস আসতে থাকবে এবং তার কবর যতটুক তার চোখ যায় ততটুকু আপনার কবরকে প্রশস্ত করিয়ে দেওয়া হবে এটা আছে। চমৎকার আপনার বর্ণনা আমরা অল্প পরিসরে বর্ণনা দিতে সক্ষম হয়েছি যে কবরে পর অর্থাৎ প্রশ্ন করা হবে এর কবরের ভোগ করতে হবে সেটা নিজের পাশাপাশি আপনার ফল ভোগ করতে হবে যদি আমল ভালো থাকে তাহলে সে নিয়ামত ভোগ করবে আর কবরের মধ্যে তার আমল যদি খারাপ হয়ে থাকে তাহলে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করবে এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কবর নিয়ে বর্ণনা আল্লাহ জসান আমাদেরকে কবর আজাব থেকে রক্ষা করুন জাহান শাস্তি থেকে রক্ষা করুন সেটি আল্লাহর কাছে ফরিয়াদ করব ওসালা wa sahbihi আজমাইন